আবদুল্লাহ ইবন উমর আদিল্লাহতালন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলসাল্লাম এর সঙ্গে জোহরের পূর্বে দুরাকাত জোহরের পরে দুরাকাত জুমার পরে দুর আকাত মাগরীবের পরে দুরাকাত এবং ঈশার পরে দুর আকাত সুনাত সালাত আদায় করেছি